লা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ ওয়াসালাত্মাদ সুপ্রিয় দর্শকবৃন্দ পূর্বের আলোচনায় ইসলামের কিছু বৈশিষ্ট্যের কথা দর্শকদের সামনে পেশ করা হয়েছিল এখনও কিছু কথা এই ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কেই আপনাদের সামনে পেশ করা হবে আমি বলেছিলাম যে ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে এই যে ইসলাম মানুষের জানের মালের জ্ঞানের ইজ্জত সম্মানের হেফাজত করছে এবং এই কথা বলতে দিয়ে জানের হিফাজত কিভাবে করছেন আল্লাহ রব্বুল আলমিন তা বলা হয়েছিল মালের হেফাজত কিভাবে করা হয়েছে ইসলামে তা বলা হয়েছিল এবং মালের হেফাজত কিভাবে করেছে সে কথাও আপনাদের কাছে বলা হয়েছে আল্লাহ তা আলা বা ইসলাম মানুষের জ্ঞানের হেফাজত কিভাবে করেছে মানুষের জ্ঞানের হেফাজত করেছে এইভাবে যে এমন জিনিসকে মানুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে যে জিনিস ব্যবহার করলে মানুষের জ্ঞান লোপ পায় যে জিনিস ব্যবহার করলে মানুষ তার স্বাভাবিক অবস্থায় থাকে না বরং তার অবস্থা অন্য রকম হয়ে যায় মানুষ তার নিজের অবস্থা থেকে অন্য একটা অবস্থায় পৌঁছে যায় যেমন মদপান করা আর অন্যান্য জিনিস আছে যা ব্যবহার করলে মানুষের জ্ঞান লোপ পায় বা এই যেমন যে জিনিসগুলি মানুষের জ্ঞানের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবুল আলামিন বলছেন অবশ্যই মদ জুয়া সব হচ্ছে শয়তানি কাজ নাপাক জিনিস অতএব তোমরা এই জিনিসগুলি থেকে দূরে থাকো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে এখানে আল্লাহ তালা মদকে আমাদের জন্য কেন হারাম করেছেন কারণ মদ মানুষের জ্ঞানে বিকৃতি ঘটায় মানুষের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায় জ্ঞান মানুষের লুপ্ত হয়ে যায় মদ পান করার কারণে তাই মহান আল্লাহ রবুল আলমিন মানুষের জ্ঞানের হেফাজত করতে গিয়ে এই মদকে হারাম করে দিয়েছে এটা হচ্ছে ইসলামের মহান বৈশিষ্ট্য যে ইসলাম মদকে হারাম করেছে মানুষের জ্ঞানের হেফাজতের জন্য আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম এই জ্ঞানের হেফাজত করার কথা বলতে গিয়ে তিনি হাদিসের মধ্যে বলছেন হারাম প্রত্যেকটি হচ্ছে হারামিন আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা নেশা জাতীয় জিনিসে হারাম যে দুনিয়াতে মদপান করবে তাকে ক্যামতের মদ থেকে বঞ্চিত রাখা হবে কেউ যদি দুনিয়াতে মদপান করে আর এই মদপান করার অবস্থায় যদি সে মারা যায় তোবা করার যদি কোনো সুযোগ না পায়। তাহলে এই ব্যক্তি কালকে ক্যামে জান্নাতের সারা থেকে বঞ্চিত হবে যে সারাব পান করলে মানুষের জ্ঞানের বিকৃতি ঘটে না যে সারাব পান করলে মানুষের স্বাভাবিক অবস্থার কোন পরিবর্তন ঘটবে না সুস্বাদু সারাব তৃপ্তিকর সারাব হবে আখেরাতের সারাব সেই সারাব থেকে আল্লাহ রব্বুল আলমিন এমন মানুষকে বঞ্চিত করে রাখবেন এমন মানুষ সেই সারাব থেকে বঞ্চিত হবে যে দুনিয়াতে সারাব বা মতপান করবে মানুষের জ্ঞানের হেফাজত করতে গিয়ে এই শারাবকে হারাম করা হয়েছে অনুরূপ রসুল্লাহ আর একটা বলছেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি দুনিয়াতে সারাব পান করবে মদ পান করবে তার সাথে আল্লাহ অঙ্গীকার হচ্ছে বলে আল্লাহ নবী বলছেন তিন আতুল খাবাল হচ্ছে জাহান্ন শরীর থেকে গলিত মথিত পৌঁছ বা রক্ত এই জিনিস আমাদেরকে খেতে হবে কালকে যদি আমরা সারাফ থেকে নিজেকে বাঁচাতে না পারি গ করতে না পারি যদি না করি মাঠে আমাদেরকে আল্লাহ রেখে জাহানো পৌঁছ আমাদেরকে পান করতে হবে কেন আল্লাহ রবুল আলিমিন এই শাস্তি দিলেন কেন রাসুল করিম সাল আলী আসালাম আমাদের জন্য এই বিধি কায়েম করলেন কারণ যাতে করে আমাদের বিবেক বুদ্ধি ভালো থাকে সুস্থ থাকে মানুষ হিসাবে যেন আমরা দুনিয়াতে একটন সভ্য মানুষ হিসাবে যেন আমরা বিচরণ করতে পারি জ্ঞান যেন আমাদের বিলুপ্ত না হয় তাই ইসলামে হইল এরকম বিধান অনুরূপ ইসলাম মানুষের বংশের হিফাজত করছে বংশের হিফাজত হিসাবে করছে বংশের হিফাজত করছে এইভাবে যে আল্লাহ তালা ব্যবিচারকে হারাম করেছেন ব্যবিচার করাকে আল্লাহ হারাম করেছেন এই ব্যবিচারের মাধ্যমেই এমনও বংশে এমনও ছেলে ঢুকে যায় যার ওই বংশের সাথে কোন সম্পর্ক থাকে না আজকে বর্তমান বিশ্বে হাজার হাজার সন্তান এমন আছে যাদের বাপের নেই মায়েরও ঠিকানা নেই না তাদের মা কে সন্তানের মাধ্যমে দুনিয়াতে আসছে তারপরে তাদেরকে ছেড়ে দিয়ে বাপু কোথাও চলে গেছে মা ও কোথাও চলে গেছে জানে না আমি কোন বংশের কে কোন বংশে ঢুকে গেছে আসল পরিচয় জানে না এই বংশের হেফাজত করতে গিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন জিনা ব্যবীচারকে হারাপ ঘোষণা করে বলছেন যদি আল্লাহর এই আইনকে বলবৎ করতে গিয়ে আল্লাহর এই হুকুমকে প্রয়োগ করতে গিয়ে তাদের ব্যাপারে তোমাদের অন্তরে যেন কোন রহম দয়া না হয় দয়া দেখাতে পাবে না দয়া প্রদর্শন করতে হবে না কারণ তারা চরম অন্যায় করেছে এই অন্যায়ের শাস্তি বিধান করতে গিয়ে তাদের ব্যাপারে কোন রকমের দেখাবে না যদি আর আল্লাহের বিশ্বাসী হয়ে থাকো আর শুধু তাই না তাদেরকে ঘরের কোনো ভেতরে ঢুকিয়ে নির্জোরে কোনো এক জায়গাতে চাবুক মারা হবে না বরং আল্লাহ বলছেন তাদেরকে চাবুক মারা হবে খোলা ময়দানে যেখানে জনগণ থাকবে আর অন্যান্য মানুষ থাকবে তারা তাদের এই শাস্তি দেখবে তাই আল্লাহ বলছেন তাদের এই শাস্তি প্রয়োগের দিনে ওই জায়গাতে ওই স্থানে যেন মোমিনদের একটা দল উপস্থিত থাকে তাহলে লাভ হবে যখন তারা এই একজন ব্যবীচারী আর একজন ব্যবীচারিনীর শাস্তি দেখবে তখন অনেক মানুষ এই ব্যবীচার করা থেকে নিজেকে বাঁচাতে পারবে আর এই শাস্তি যেটা কোরআনে বলা হচ্ছে এই শাস্তি হচ্ছে তাদের জন্য যারা বিবাহিত নয় যারা বিবাহিত। তারা যদি ব্যবচার করে তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে একশো বার ব্যতরাঘাত করা হবে একশো বার চাবুক মারা হবে কিন্তু যারা বিবাহিত নারী পুরুষ বিবাহিত যদি হয় তাদের শাস্তি কি তাদের শাস্তির কথা মহান আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআানে বলেছিলেন যে একটা বর্তমানে নেই কিন্তু তার নির্দেশ আছে তার হুকুমটা আছে সেটা হচ্ছে এই যে পুরুষ নারী যারা ব্যবচার করবে তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করা হবে। শুনতে বড় কঠিন লাগে এবং নিষ্ঠুর মনে হয় যে এই অন্যায়ের কারণে একটা মানুষকে পাথর হত্যা করা হবে কেমন একটা যেন মনে হচ্ছে কিন্তু এটা আমি আর আপনি আমাদের নিজের জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করছি আর মনে হচ্ছে যেন কেমন একটা নিষ্ঠুরতা দেখাচ্ছে না এখানে নিষ্ঠুরতার কিছুই নেই কারণ এখানে হেফাজত করা হচ্ছে বংশের হেফাজত করা হচ্ছে এই কারণে কত হাজার হাজার বংশের মধ্যে গলত ঢুকে গেছে দোষ হয়ে গেছে কেউ জানে না যে ও কোন বংশের কারণ এই ব্যবচারের মাধ্যমে তারা দুনিয়াতে আসছে তাই এই ব্যাপারে কঠোর মনে হলেও দেখতে আপনাদেরকে মনে হচ্ছে কঠোর কিন্তু কঠোর কিছুই না বরং বিধান আসছে আল্লাহর পক্ষ থেকে যে মহান আল্লাহ আমাদের সষ্টা আর সবাই আমরা জানি আপনি যে জিনিসটা তৈরি করেন যে জিনিসটা আপনি আবিষ্কার করেন আজকে যে মানুষ যে জিনিস আবিষ্কার করছে সে ওই সেটার মধ্যে কি দোষ আছে এই দোষ সম্পর্কে সে ভালো করে জানে এবং ওই দোষটা দূর করার জন্য কি কি জিনিসের দরকার ওই দোষটাকে মেটানোর জন্য কি কি জিনিসের প্রয়োজন তাও কিন্তু সে জানে এবং সেগুলি সে ব্যবহার করে মোহন আল্লাহ আমাদের সোষ্ঠা তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি জানেন এই মানব জাতি এই মানুষ এদের বংশ নির্মল হবে কি বিধান দিলে সেই আল্লাহ রবুল আলমী এই বিধান দিয়েছেন যে যদি কোনো নারী পুরুষ ব্যবচার করে আর তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথরের আঘাতে খতম করা হবে হত্যা করা হবে আর এটা শুধু ইসলামে বলা হয়নি এমন নয় যে কোরআন এসেছে আল্লাহ নবীর ওপরে আর আল্লাহ নবী এই কোরআন আয়াত শুধু আমাদেরকে শুনিয়ে দিয়েছেন এই কোরআনের আয়াত শুধু আমাদের কাছে করে দিয়েছেন। আর তিনি এগুলো নিজে পালন করেনি না বরং কোরআনের আয়াত আল্লাহ নবীর কাছে আসছেন তিনি তার সমস্ত উম্মতের লক্ষ্য করে এই বিধান জানিয়ে দিয়েছেন প্রত্যেক উম্মত এই বিধানের উপরে আমল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেও এই বিধানের উপরে আমল করেছেন আমাকে পবিত্র করুন মহান নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম যখন সে করেছে তখন অন্যান্য সাহাবিদেরকে বলেছেন যাও একে নিয়ে যাও এবং একে পাথর মেরে মেরে তোমরা হত্যা করে এসো হাদিসের কিতাবে বোখারি মুসলিম ইত্যাদি হাদিসের কিতাবে এই হাদিস বিদ্যমান রয়েছে যে আল্লাহ নবী এই শাস্তি প্রয়োগ করেছেন তো ভাইরা আমার বলতে চাইছিলাম যে আল্লাহ বংশের হেফাজত করার জন্যই এই আইন দিয়েছেন যে ব্যবচার করলে পুরুষ নারী তাদেরকে চাবুক মারা হবে বিবাহিত হলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে অনুরূপভাবে ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ইসলামে মানুষের জ্ঞানের মূল্যায়ন করা হয়েছে ইনশাআ আল্লাহ একটু বিরতি সামান্য একটু পরে আবারও আপনাদের কাছে আসছি দেখছেন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 join dr zankid naik dekhun ardhangini naatiktangini proti shonibar বাংলাদেশে 8 tay bangladeshe o raat 6:30 tay bharote bstv banglay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 সালামু আলাইকুম আলোচনা চলছিল ইসলামের বৈশিষ্ট্য বলে এলাম যে ইসলামের এটাও একটা বড় বিরাট বৈশিষ্ট্য যে ইসলাম জ্ঞানের মূল্যায়ন করেছে চিন্তা গবেষণা করার নির্দেশ দিয়েছে মূর্খ এবং অন্ধবিশ্বাসের নিন্দা করেছে তাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন হালিয়াস্তাবিনয়া আলমন আল্লাহ আলমুন ইনামাইয়া তাদ উলুল আলবাব যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে এখানে আল্লাহ তুল্যায়ন করছেন ইসলামে জ্ঞানের মূল্যায়ন করা হয়েছে এমন প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ রব আলী চিন্তা গবেষণা করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ রবীন্দিন বলছেন দুনিয়াতে জ্ঞানী অনেক আছে বহু জ্ঞানের অধিকারী আছে কিন্তু আল্লাহর এই নিদর্শনগুলিকে দেখে কেউ উপদোষ গ্রহণ করতে পারছে না আল্লাহর বহু নিদর্শন রয়েছে যা দেখে কেউ ইসলামকে বুঝতে পারছে না আল্লাহকে বুঝতে পারছে না তাই আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য উপদেশ কোন জ্ঞানীদের জন্য আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর কি করেসামা বলার এবং তারা গবেষণা করে তারা চিন্তা করে আসমান ও জমিনের সৃষ্টির সম্পর্কে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন করেন আকাশ কিভাবে এগুলি নিয়ে তারা চিন্তা গবেষণা করে চিন্তা গবেষণা করার পরে তারা এই নাতিজায় পৌঁছে এবং এই পরিণামে পৌঁছে যে এগুলি অনর্থক সৃষ্টি না এগুলির পেছনে আল্লাহর মহান এক উদ্দেশ্য আছে তাই তারা আল্লাহ তুমি পাক ও পবিত্র ফাকে না আদাব আর নার হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আদাব থেকে বাঁচাও এখানে আল্লাহ রব্বুল এমন লোকদের প্রশংসা করছেন যারা চিন্তা করে গবেষণা করে আল্লাহ হয় রাত বড় হয় রাত বড় হয় দিন ছোট হয় সূর্য কিভাবে উঠে কিভাবে ডুবে চাঁদ কিভাবে উঠে কিভাবে ডুবে আকাশে আল্লাহর অনেক তারকা এই আকাশ বিনা খুঁটিতে বিনা স্তম্ভে কিভাবে দাঁড়িয়ে আছে এসব গবেষণা করার পর তারা আল্লাহকে চিনতে পারে এবং তারা বলে যে এগুলি আল্লাহ রবুল আলমিন অনর্থক সৃষ্টি করেননি বরং এগুলির পেছনে মহান আল্লাহ রবুল আলমিনের বড় উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য হলে এই যে মানুষ এগুলি সম্পর্কে চিন্তা গবেষণা করে আল্লাহকে চিনতে পারবে নিজের রবকে চিনতে পারবে প্রতিপালক কে চিনতে পারবে উপাস্যকে চিনতে পারবে এবং তাকে চিনতে পেরে তার নির্দেশগুলিকে মানুষ পালন করবে এটা হচ্ছে মহান আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্য তাই তো সোরা গাছিয়ার মধ্যে আল্লাহ রবুল আলমিন নিয়ে যায় আর ওই উঠটা আমার আপনার একটা ছোট ছেলুর পেছনে পেছনে ওটটা চলতে থাকে কে করে দিয়েছে এগুলি কে বানিয়ে দিয়েছে এই অধীনস্থতা ওট আমাদের অধীনস্থতা স্বীকার কেন করে আমাদের বস্যতা শিকার কিভাবে করলো আল্লাহ তার মেজাজে তার মনের মধ্যে এরকম একটা জিনিস ভরে দিয়েছে যে মানুষের পিছনে তোমাকে চলতে হবে তাই আল্লাহ বলছেন আফালাইয়ান এত শক্তির মালিক উঠকে আমি সৃষ্টি করেছি আর সেই সৃষ্টি করে তোমাদের পিছনে লাগিয়ে দিয়েছি তোমরা এই উঠে সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করো না ইলা ওয়াঈলাল আমি আসমাকে কি কিভাবে দাঁড় করে রেখেছি একে তোমরা চিন্তা করো না পাহাড় গুলি কিভাবে দিয়েছি ইলাল দেখো জমিনকে আমি কিভাবে বিছিয়ে দিয়েছি এই জমিনটা যদি বিছিয়ে না দিতাম তাহলে তোমাদের বসবাসের যোগ্য হতো না এটা যদি আমি উঁচু নুঁচু বানিয়ে দিতাম তোমরা বসবাস করতে পারতে না তোমরা চলাফেরা করতে না, তোমাদের জীবন চলতো না তোমাদের জীবনটাকে সুন্দর ভাবে পরিচালিত করার জন্য এটাকে বাসযোগ্য করার জন্য আমি এটাকে সমতল ভূমি বানিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বসবাস করতে কোনো অসুবিধা না হয় আবার এই জমিন নড়াচড়া করতেছিল পা টিকবে না নরাচরা যদি করে বাসবাস করতে পারা যাবে না তাই আল্লাহ তালা বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করে এই জমিরের মধ্যে গেড়ে দিয়েছে যাতে করে জমিন নড়াচড়া করতে না পারে এগুলি সম্পর্কে কি তারা চিন্তা গবেষণা করে না চিন্তা গবেষণা করলে পারান মহান আল্লাহ রবুল আলমিনকে চিন্তা পারা যায় আমার বলার উদ্দেশ্য ছিল ভাইরা আমার যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দাওয় দিচ্ছেন চিন্তা গবেষণা করার এটা হচ্ছে ইসলামের একটা বৈশিষ্ট্য যে মানুষকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা চিন্তা গবেষণা করবে এবং মূর্খতার নিন্দা করা হয়েছে ইসলামের মধ্যে তাই আল্লাহ জ্ঞানের মান বাড়িয়ে দিয়ে বলছেন যারা জ্ঞানী এবং যারা মূর্খ তারা কোনো দিন সমান হতে পারে না এইভাবে ইসলামের মান এবং ইসলামের বৈশিষ্ট্য এটাও যে ইসলাম শিক্ষা দিয়েছে মানুষকে উত্তম নৈতিকতার উত্তম নৈতিকতার আখলাখ চরিত্রবান হওয়ার কথা ইসলাম ব্যবহার হবে তোমার সাথে নিজের লোকদের সাথে সকলের সাথে তুমি সুন্দর ব্যবহার প্রদর্শন করবে তাই আল্লাহ তোর মধ্যে বলছেন খুদিল আফরিল মাফ করতে শিখো ভালো কথার নির্দেশ দাও এবং মূর্খতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো আল্লাহর হামিদ আল্লাহ বলছেন ভালো আর মন্দ কোনদিন সমান হতে পারে না মন্দকে প্রতিহত কর ভালোর দ্বারা তারা যার সাথে তোমার দুশ্মনী হয়ে আছে শত্রুতা হয়ে আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে এখানে আল্লাহ রব্বুল আলমিন উত্তম নৈতিকতার কথা শিক্ষা দিয়ে বলছেন যে ভালো ব্যবহার করতে শিখো সাথে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে উত্তম চরিত্রের ফজিলতের কথা বলতে গিয়ে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আকমালুল সে হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে বেশি পূর্ণবান এবং পরিপূর্ণ ইমানের অধিকারী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম এবং সব থেকে শ্রেষ্ঠ যে তার বিবির কাছে উত্তম অনেক সময় মানুষ ওপরের কাছে খুব ভালো সাজে কিন্তু সে আসলে কি তার আসলে তার চরিত্র কি এটা অন্যরা বুঝতে পারে না বাইরে যখন আসে সুন্দর কথা বলে ভালো ব্যবহার করে সুন্দর আচরণ দেখায় কিন্তু বাড়িতে যখন যায় তখন কিন্তু তার আচরণ বাড়িওয়ালার সাথে তার স্ত্রীর সাথে ভালো থাকে না তার আসল রূপটা তার আসল চরিত্রটা তার বাড়ির লোকেরা বা তার স্ত্রী কিন্তু জানে তাই আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে সেই অতি উত্তম যে তার স্ত্রীর কাছে গিয়ে বিশ্ব নবী মোহাম্মদ বয়েস্ত উতামিমা উতামমিমা আরিমাল আহলাক মসরাদ এবং বাইহাকি ইত্যাদিতে এই হাদিসটি আছে রসুলের করিম সাল্লাহ আল্লাম বলছেন বয়েস্তলের উত্মা মাকা আরিমাল আমি প্রেরিত হয়েছি শুধু এই কারণে। যাতে করে আমি তোমাদেরকে উত্তম চরিত্রের কথা শিক্ষা দিতে পারি উত্তম চরিত্রের কথা শিক্ষা দেওয়ার জন্য উত্তম নৈতিকতা পেশ করার জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন সেই নবী তাই উত্তম চরিত্রের কথা বলতে গিয়ে আমাদেরকে বলছেন যে ইত্তাক্লা হাই তোমা কত তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন আল্লাহ ভীরতা নিজের মনের মধ্যে রাখো সত্যিকারীর আল্লাহ নবীর কথাকে নিয়ে আপনি গবেষণা করেন আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহ নবী এখানে আল্লাহকে ভয় করার কথা বলছে আজকে যদি একজন ভয় করে করে। সে অফিসে না আজকে যদি একটা মানুষ ব্যবসা করতে করতে ব্যবসা বাণিজ্যতে মানুষকে ধোকা দিতে পারবে না এইভাবে প্রতিটি মানুষ যে যেখানে যে ভাবেই থাকুক না কেন আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে তাহলে সে যেখানেই থাকুক সে কোনো দিন কোনো অন্যায় কাজ করতে পারবে না ধুকা দিতে পারবে না মিথ্যা বলবে না প্রতারণা করবে না এইভাবে ঘুষ খাবে না সুদ খাবে না কোন অন্যায় কাজ করতে পারবে না যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। তাই আল্লাহ হাসানাতা। তাহলে ওই ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে গুলোকে মিটিয়ে দেবে এটা আমরা সবাই জানি অন্য অন্য হাদিসের মধ্যে আসছে নামাজ যদি পড়া হয় তাহলে নামাজের দ্বারাই অন্য ছোট ছোট গোনাগুলি অটোমেটিক মাফ হয়ে যায় উদু করলে পারেন ছোট ছোট গুণাগুলি আল্লাহ করেন তাই নবী বলছেন যদি অন্যায় কাজ হয়ে যায় তাহলে আবার তাড়াতাড়ি এই ভালো কাজগুলো তোমার অন্যায় কাজগুলোকে মিটিয়ে দিবেন আর ওখালে তিনি মিদি শরীফের হারিস আল্লাহ নবী বলছেন আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করো মানুষের সাথে তোমার আচরণ যেটা হবে সেটা সুন্দর হবে তোমার ব্যবহার যেটা হবে সেটা সুন্দর হবে এটা হচ্ছে শিক্ষা উত্তম চরিত্র এবং উত্তম নৈতিকতার আর আল্লাহ নবী খালি আমাদেরকে শিক্ষা দিয়ে যাননি আল্লাহ নবী শুধু আমাদেরকে বলে যাননি বরং তিনি ব্যবহারের মাধ্যমে তিনি উত্তম চরিত্র পেশ করে আমাদেরকে শিখিয়ে গেছেন তিনি শুধু মুখে বলতেন না বরং তিনি নিজেও মানুষের কাছে উত্তম চরিত্র পেশ করতেন তার উত্তম চরিত্রের কথা পেশ করতে গিয়ে হজরত আনসার দিয়া আল্লাহ তালহ নবীর একজন খাদেম তিনি তার উত্তম চরিত্রের কথা পেশ করতে গিয়ে বলছেন খাদান করিম সাল্লামের আমি দশ বছর খিদমত করেছি দশ বছর খিদমত করেছি কিন্তু এই দশ বছরের পিরিয়ডে এই ১০ বছরে এক লং যুগে আল্লাহ নবী কোনদিন কথা আমাকে বলেননি যে তুমি এ কাজটা কেন করলে বা কোনো কাজ করে ফেললে অপছন্দ হয়ে তিনি ও শব্দটুকু ব্যবহার করেনি যেমন মনে করেন। কেউ যদি এমন কোন একটা কাজ করে দেয় যে কাজটাকে আপনি ভালোবাসেন না এটা আপনার কাছে অপছন্দের কাজ এরকম যদি একটা কোনো কাজ কেউ করে দেয় তাহলে আপনি কি বলেন উফ এটা করে ফেললে আল্লাহর নবী এরকম শব্দও পর্যন্ত ব্যবহার করতেন না আর এমনও কোনো কাজ যদি আমি করি যে কাজ করা উচিত ছিল না তাহলে তিনি কথা বলতেন না যে আনাস তুমি এটা কেন করলে আর এমনও কাজ যদি আমি না করি যেটা করা উচিত ছিল তাহলে নবী কথা বলতেন না যে আনাস তুমি এই কাজটা কেন করলে না এই ছিল সাল্লা সাল্লামের উত্তম চরিত্র তিনি বলে যাননি বরং তিনি দেখিয়ে গেছেন ব্যবহারের মাধ্যমে মানুষের সাথে আচরণ করে মানুষকে উত্তম চরিত্র পেশ করে তিনি আমাদেরকে জানিয়ে গেছেন এবং তিনি আমাদেরকে বলে গেছেন এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরাও যেন মানুষের জন্য উত্তম চরিত্র পেশ করি এখান থেকেই শেষ করছি যে যেখানেই আছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত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 ছডাতে আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানিবি চার এক সিন্য শূন্য শূন্য আট তিন টাকা আমাদের ইমেল করুন পরিচর্যা ছাড়া কোন জিনিসই।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 गाल रात साढ़े एगारोटे और रत एगारोट भारत पिस टी बांगलाय